সাইদ ইবনু জুবায় হতে বর্ণিত তিনি বলেন আমি ইবনু মুসা আলাহ কথা শুনে তিনি বললেন আল্লাহর দুঃশ্মন মিথ্যা বলেছে উবাই ইবনু কাব রাজি আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম হতে আমাদের নিকট বর্ণনা করেছেন তিনি বলেন মুসা আল্লাহ সাল্লাম একদা বানি ইসরাহলের মধ্যে বক্তৃতা দিতে দাঁড়ালেন তখন তাকে জিজ্ঞাসা করা হল সবচেয়ে জ্ঞানীকে তিনি বললেন আমি সবচেয়ে জ্ঞানী মহান আল্লাহ তাকে সতর্ক করে দিলেন না তিনি ইলমকে আল্লাহর দিকে শোকট করেননি অতপর আল্লাহ তার নিকট এ ওয়াহি প্রেরণ করলেন দুই সমুদ্রের সঙ্গম স্থলে আমার বান্দাদের মধ্যে এক বান্দা রয়েছে যে তোমার চেয়ে অধিক জ্ঞানী তিনি বলেন হ্যাঁ আমার প্রতিপালক কিভাবে তার সাক্ষাৎ পাব তখন তাকে বলা হলো ফোলের মধ্যে একটি মাছ নাও অতপর যেখানে সেটি হারিয়ে ফেলবে সেখানেই তাকে পাবে অতপর তিনি ইউসা ইবনু নুন যাত্রা করলেন তারা থলের মধ্যে একটি মাছ নিলেন তারা একটি বড় পাথরের নিকট এসে মাথা রেখে শুয়ে পড়লেন তারপর মাছটি থলে হতে বেরিয়ে গেল এবং সুরঙ্গের পথ ধরে সমুদ্রে চলে গেল এ ব্যাপারটি মুসা আল্লাহ সাল্লাম ও তার খাদিমের জন্য ছিল আশ্চর্যের বিষয় অতপর তারা তাদের বাকি দিন ও রাতভর চলতে থাকলেন পরে ভোরবেলা সালাম তার খাদিমকে বললেন আমাদের নাস্তা নিয়ে আসো আমরা আমাদের এই সফরে খুবই ক্লান্ত আর মুসা আল্লাহ সাল্লামকে যে স্থানের নির্দেশ দেওয়া হয়েছিল সেই স্থান অতিক্রম করার মুহূর্তে তিনি ক্লান্তি অনুভব করেননি তারপর তার সাথী তাকে বলল আপনি কি লক্ষ্য করেছেন আমরা যখন পাথরের পাশে বিশ্রাম নিচ্ছিলাম তখন আমি মাছের কথা ভুলে গিয়েছিলাম মুসা আল্লাহ সাল্লাম বললেন আমরা তো সেই স্থানটিরই খোঁজ করছিলাম অতপর তারা তাদের পদচিহ্ন ধরে ফিরে চললেন তারা সেই পাথরের নিকট পৌঁছে দেখতে গেলেন এক ব্যক্তি বর্ণনাধিকারী বলেন কাপড় মুড়ি দিয়ে আছেন মুসা আল্লাহাম দিলেন তখন বললেন সালাম থেকে আসলো। তিনি বললেন আমি মুসা খাজির প্রশ্ন করলেন মানে ইসরায়েলের মুসা আল্লাহ সাল্লাম তিনি বললেন হ্যাঁ তিনি আরো বললেন সত্য পথের যে জ্ঞান আপনাকে দান করা হয়েছে তা থেকে শিক্ষা নেয়ার জন্য আমি কি আপনার অনুসরণ করতে পারি বললেন তুমি কিছুতেই আমার সাথে ধরে থাকতে পারবে না জানো না আর তুমি তা আমি জানি না মুসা আল্লাহ সাল্লাম বললেন আল্লাহ চাইলে আপনি আমাকে ধৈর্যশীল পাবেন এবং আমি আপনার আদেশ অমান্য করব না অতঃর তারা দুজন সমুদ্র তীর দিয়ে চলতে লাগলেন তাদের কোন নৌকা ছিল না ইতোমধ্যে তাদের নিকট দিয়ে একটি নৌকা যাচ্ছিল তারা নৌকাওয়ালাদের সাথে তাদের তুলে নেয়ার কথা বললেন তারা খাজিরকে চিনতে পারল এবং ভাড়া তাদের নৌকায় তুলে নিল তখন একটি চরৈ পাখি এসে নৌকার এক প্রান্তে বসে একবার কি দুবার সমুদ্রে তার ঠোঁট ডুবাল খাজির বললেন হেমুস আল্লাহ সাল্লাম আমার এবং তোমার জ্ঞান সব মিলেও আল্লাহর জ্ঞানের তুলনায় চরৈ পাখির ঠোঁটে যতটুকু পানি এসেছে তার চেয়েও কম অতপর খাজির নৌকার তক্তাগুলোর মধ্যে থেকে একটি খুলে ফেললেন মুসা আল্লাহ সাল্লাম বললেন এরা আমাদের বিনা ভাড়ায় আরোহণ করিয়েছে আর আপনি আরোহীদের ডুবিয়ে দেওয়ার জন্য নৌকাটি ছিদ্র করে দিলেন হাজির বললেন আমি কি বলিনি যে তুমি আমার সঙ্গে কিছুতেই ধৈর্য ধরে থাকতে পারবে না মুসা আলাহ সাল্লাম বললেন আমার ত্রুটির জন্য আমাকে অপরাধী করবেন না এবং আমার ব্যাপারে অধিক কঠোর হবেন না বর্ণনাকারী বললেন এটা মুসা আল্লাহ সাল্লামের প্রথমবারের ভুল অতপর তারা দুজন নৌকা থেকে নেমে চলতে লাগলেন পথে একটি বালক অন্যান্য বালকের সাথে খেলা করছিল মাথার উপর দিয়ে মাথার উপর দিক দিয়ে ধরলেন এবং হাত দিয়ে তার মাথা ছিন্ন করে ফেললেন মুসা বললেন আপনি হত্যার অপরাধ ছাড়াই একটি নিষ্পাপ জীবন নাশ করলেন হাজির বললেন আমি কি তোমাকে বলিনি যে তুমি আমার সঙ্গে কখনো ধৈর্য ধরে থাকতে পারবে না ইবন উওয়ায়ন আহ রহমতুল্লা আল্লাহি বলেন এটা ছিল পূর্বের চেয়ে অধিক জোরালো তারপর আবারও চলতে লাগলেন চলতে চলতে তারা এক গ্রামের অধিবাসীদের নিকট পৌঁছে তাদের নিকট খাদ্য চাইলেন কিন্তু তারা তাদের মেহমানদারি করতে অস্বীকার করল অতঃপর সেখানে তারা ধসে যাওয়া উপক্রম এমন একটি প্রাচীর দেখতে পেলেন হাদির তার হাত দিয়ে সেটি দাঁড় করিয়ে করে দিলেন মুসা আল্লাহ সাল্লাম বললেন আপনি ইচ্ছা করলে এর জন্য মজুরি নিতে পারতেন তিনি বললেন এখানেই তোমার আর আমার মধ্যে সম্পর্কের অবসান্তর আটাত্তর নবী সাল্লাহ সাল্লাম বলেন আল্লাহ তালা মুসার উপর রহম করুন আমাদের কতই না মনোবাঞ্ছা পূর্ণ হতো যদি তিনি সব্বর করতেন তাহলে আমাদের নিকট তাদের আরো ঘটনাবলী বর্ণনা করা হতো